मानवतार समाधान দর্শক আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ওবরাক জীবনের রং ধনু অনুষ্ঠানে আমি আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আকাশে বৃষ্টির সময় যেমন রং সৃষ্টি হয় লাল নীল সবুজ আকাশী বেগুনি एवं कमला नाना रंग समारेखने देखते पाई हमारे जीवने कंतु लाल रंग सबूज हलूद नाना रंग आल्ला सृष्टि कर जीवन रंगधन अनुष्ठान उद्देश्य हलो रंगगुलू के बुझा और ये रंगगुलू के परिचर्या आल्ला जो सौंदर्य बर्णाढ़ा जीवने दिए रंगगुलो के यथाथ व्यवहार करा यूर मंद दिको निजेद रक्षा कराट हे अनुष्ठान उद्देश्य জীবনের একটি গুরুত্বপূর্ণ রঙ হল ভালোবাসা প্রেম আমরা আগের পর্বে আলোচনা করেছিলাম রোমান্টিক লাভ সম্পর্কে রোমান্টিক লাভ কাকে বলা হয় কিভাবে সৃষ্টি হয় এবং ইসলাম এই রোমান্টিক লাভকে কিভাবে দেখে এই বিষয়টি আমরা বিস্তারিত আলোচনা করেছি আজকে আমরা আলোচনা করব যে ইসলাম চায় নর এবং নারীর মধ্যে এভাবে দূরত্ব এবং পরিচ্ছন্ন অবস্থা বজায় রাখতে যাতে করে পারস্পরিক এমন কোনো সম্পর্ক তৈরি না হয় যেটা অপরিচ্ছন্ন এবং অপবিত্র কিন্তু ন্যাচারালি কোনো নর কোনো নারীর প্রতি যদি আকর্ষণ অনুভব করে এবং তার জন্য পাগল প্রায় হয়ে উঠে প্রেমময় হয়ে ওঠে তাদের অন্তর তখন ইসলাম কি করতে আমাদেরকে নিবে দান করে স্বাভাবিকভাবে আজকের সমাজে যে ধরনের প্রেম এবং ভালোবাসার চাষ করা হচ্ছে এটা ন্যাচারাল রোমান্টিক লাভ নয় এটা হচ্ছে কৃত্রিমভাবে সৃষ্টি করা একটা ভালোবাসা যেই ভালোবাসাটা কোনো উদ্যোগ ছাড়া হঠাৎ করে আকস্মিকভাবে কোনো নর এবং নারীর মধ্যে সৃষ্টি হয়ে গেছে এবং তারা একজন আরেকজনকে খুব কাছে পেতে চায় কিন্তু তারা কাছে যাওয়ার জন্য বিবাহের আগেই কোনো প্রচেষ্টা করেন। চেটিং ডেটিং এই জাতীয় যেগুলো আছে বিভিন্ন পার্কে পার্কে ঘুরে বেড়ানো এবং স্বামী এবং স্ত্রীর মতো আচরণ করা এই জাতীয় কোনো কাজ তারা করেনি বরং হঠাৎ কোনো পুরুষ কোনো একজন নারীকে পেতে চায় এবং তার গুণের কারণে অথবা তার গৌরবের কারণে অথবা যে কোনো কারণে সে তার প্রতি খুব আকৃষ্ট তাকে পেতে চায় এই পর্যায়ে এইরকম রোমান্টিক লাভ যখন সৃষ্টি হয় অন্তরে তখন ইসলাম কী করতে নিতে দান করে সাধারণত কোনো নারীর প্রতি কোনো পুরুষের আকর্ষণ হয় লিজামায় লিহা তার সৌন্দর্যের কারণে হঠাৎ এক নজর দেখেছে অথবা তার সৌন্দর্যের গল্প শুনে তার প্রতি খুবই মোহল তৈরি হয়ে গেছে অথবা বংশের কারণে পারিবারিক বংশ মর্যাদার কারণে কখনো কখনও কোনো নারী পুরুষের প্রতি পুরুষ নারীর প্রতি আকর্ষণ অনুভব করে আবার কখনো কখনো তার পারিবারিক ধন ইত্যাদি কারণে সম্পদের কারণেও আকর্ষণ অনুভব করতে পারে আবার আল্লাহ নবী বলেছেন ওয়ালি দিন ইহা কখনও কখনও ধার্মিকতার কারণে আকর্ষণ অনুভব করে কোনো নারী খুব ধার্মিক আল্লাহকে ভালোবাসে আল্লাহর ইবাদত করে আল্লাহর হুকুম অনুযায়ী তার জীবনকে পরিচালিত করে এই বিষয়গুলোর কারণে কোনো নারীকে পেতে কোনো পুরুষ যখন আকর্ষণ অনুভব করে তখন এই পর্যায়ে কী করা উচিত অভিভাবকের কী দায়িত্ব এবং সে নর এবং নারীর কী দায়িত্ব আমরা দেখতে পাই যে এই ধরনের অনিচ্ছাকৃত ভালোবাসা সৃষ্টি এটার কিছু দৃষ্টান্ত কোরআন এবং হাদিসের মধ্যে আছে হজর শোয়াইব আলাহ ইসলাম তিনি মিশরের ছিলেন মিশরে ফেরাউন এবং তার বাহিনীর অত্যাচারে নানাভাবে তিনি অতিষ্ঠ ছিলেন এবং বিশেষ একটি ঘটনার কারণে তাকে ধরার জন্য গ্রেপ্তারের জন্য ফেরাউনের বাহিনীর পক্ষ থেকে পরওয়ানা জারি করা ছিল তিনি তখন মিশর ছেড়ে আরেকটি অঞ্চলে গেলেন যেই অঞ্চলটির নাম কোরআনে বলা হয়েছে মাদিয়ান মাদিয়ান অঞ্চলে যখন গেলেন তখন দেখলেন একটি কূপ থেকে মানুষ পানি তুলে নিচ্ছে পুরুষরা লাইন ধরে পানি নিচ্ছে দুইজন মেয়েকে দেখলেন দূরে দাঁড়িয়ে আছে তখন হযরত মুস আলাইসলাম একজন নবী হবেন পরবর্তীতে তিনি নবী হবেন একজন যুবক তিনি অনুভব করলেন যে এই পুরুষগুলো পানি নিয়ে যাওয়ার পরে এই মেয়েগুলো পানি নিতে যাবে তাদের অনেক সময় লাগবে অনেক কষ্ট হবে তাদেরকে তিনি সহযোগিতা করেছেন তাদেরকে জিজ্ঞাসা করেছেন তোমরা কেন দূরে দাঁড়িয়ে আছো তখন তারা বললো যে আমরা পানি নিতে এসেছি আমাদের বাবা অত্যন্ত বৃদ্ধ মানুষ তিনি আসতে পারেন না বলে আমাদেরকে আসতে হয়েছে তখন হজরত মুস আলা ইসলাম আগেই তিনি কূপ থেকে পানি তুলে তাদেরকে দিলেন এবং তারা বাড়িতে ফিরে গেল তারা ছিল হজরত সোহাইব আলাহ ইসলামের মেয়ে এবং হজরত সোহাইব আলাহ ইসলামকে গিয়ে তারা এই গল্পটি বললো হজরত সোহাইব আলাহ ইসলাম জিজ্ঞাসলেন কী ব্যাপার প্রতিদিন তোমরা পানি নিয়ে ফিরতে অনেক দেরি হয় আজকে এত তাড়াতাড়ি কি করে ফিরলে তখন তারা বলল যে আজকে আমাদেরকে একটি যুবক খুব সহযোগিতা করেছে সেই আমাদেরকে পানিটুকু তুলে দিয়েছে এই জন্য আমাদের কষ্ট হয়নি এবং তাড়াতাড়ি হয়ে গেছে হজর সাহেব আল্লাহ ইসলাম এই যুবকটির সহযোগিতার কারণে তার প্রতি মায়া অনুভব করলেন ওই দুই মেয়ের এক মেয়ে ওই যুবকটির প্রতি আকর্ষণ অনুভব করেছে ওই মেয়েটি তার বাবাকে বলল যে আপনি আপনার ঘরের কাজের জন্য তো অনেক লোক রাখতে হয় এই ধরনের লোককে রাখা দরকার কারণ ইনাকায় রানিস্তা কবি আমিন এটা উত্তম যাকে আপনি কাজে নিয়োগ করবেন ঘরের কাজের জন্য যাকে নিয়োগ করবেন সে যেন শক্তিশালী হয় এবং বিশ্বস্ত হয় এরকম মানুষকেই নিয়োগ করা ভালো তখন হজরত সোহাইব আলাহ ইসলাম তার মেয়েটিকে পাঠালেন যে ওই ছেলেটিকে তুমি ডেকে নিয়ে আস বিস্তারিত ঘটনা আছে হজরত মুসা আলাহ ইসলামকে তিনি ডেকে আনলেন এবং মেয়েটি এসে বলল আপনি আমাদের প্রতি যে দয়া করেছেন আমাদের প্রতি যে আমাদেরকে সহযোগিতা করেছেন আমার বাবা তার প্রতিদান দিতে চায় আপনি আসুন আমার বাবা আপনাকে ডাকছে তো হজরত আল ইসলাম সোহাইব আল ইসলামের কাছে গেলেন তাদের মধ্যে কথাবার্তা হলো এবং হজরত সোয়াইব আল ইসলাম হজরত মুসাকে প্রপোজ করলেন যে আমার একটা মেয়েকে তোমাকে বিবাহ দিতে চাই খেদাবেন ইয়া তাই আমার এই দুই মেয়ের একটি মেয়েকে তোমাকে বিবাহ দিতে চাই যদি তুমি রাজি থাকো পরবর্তীতে তাদের মধ্যে বিবাহ সাথী হয় কোরআনের এই দৃষ্টান্তটি এই জন্য আনা হয়েছে এখানে নারীর পক্ষ থেকে একটা আকর্ষণ পুরুষের প্রতি হয়েছে এবং সে তার বাবাকে সেটা হয়তো জানিয়েছে আর এটা জানানোর কারণে ইসলাম চিন্তা করলেন যে তাদের এই যে আকর্ষণটা অনুভব করেছে এই আকর্ষণটাকে যেন পরিপূর্ণতা রূপ দেয়া যায় সেজন্য তাদের জন্য বিবাহের ব্যবস্থা করেছে এটা হলো কোরআনিক একটি দৃষ্টান্ত আর আল্লাহ নবী তিনি নিজেও এই কথাটি বলেছেন লাম ইউর অলিল মুহাবিনিকাহ একজন আরেকজনকে যখন ভালোবাসবে তখন সেটার আর সুন্দর কোন সমাধান হতে পারে না একমাত্র হচ্ছে সুন্দর সমাধান তাহলে ভালোবাসার সৃষ্টি হলে যদি এই ভালোবাসা দুই পক্ষের মধ্যেই থাকে অথবা শুধু এক পক্ষের মধ্যেই থাকে তখন সেখানে এক অস্থিরতা বিরাজ করে সেই লোকটি অথবা সেই নারীটি ঘুমাতে পারে না খেতে পারে না কোন কাজকর্মে মনোযোগ দিতে পারে না সেই অবস্থায় এই পরিস্থিতির সমাধানের জন্য আল্লাহনবী বলেন ভালোবাসার যে অস্থিরতা সৃষ্টি হয় সেটার আর কোনো সুন্দর সমাধান হতে পারে না সবচেয়ে সুন্দর সমাধান হলো আন্নিকাহ বিবাহ এই হাদিসটি ইবনে মাজার শরীফের মধ্যে আছে এক নম্বর হাদিস এই হাদিসে নবী এই সমাধান পেশ করেছেন এই সমাধান দেওয়ার পিছনে তার একটা কারণ আছে হজরত ইবনে আব্বাস রদি আল্লাহন বলেন যে একজন লোক আল্লাহ নবীর কাছে এসে বলল যে আমাদের কাছে একজন এতিম মেয়ে আছে এতিম মেয়েটিকে আমরা লালন পালন করছি এখন তার বিবাহের সময় হয়েছে তার জন্য দুটি প্রস্তাব এসেছে একজন হলো মোয়দিম আর একজন হলো মৌসের অর্থাৎ ধনী আর্থিকভাবে সচ্ছল আরেকজন প্রস্তাব দিয়েছে সে হলো মোয়দিম আর্থিকভাবে অসচ্ছল এখন আল্লাহ নবীর কাছে পরামর্শ চান যে আমরা চাই পরিবারের সবাই চাই এই এটি মেটি যে পরিবারে লালিত পালিত হয়েছে সবাই চায় যে সচ্ছল তার কাছে যেন মেয়েটিকে বিবাহ দেয়া হয় কিন্তু মেটি চায় যে অসচ্ছল তার কাছে যেন তাকে বিবাহ দেয়া হয় তখন কি করা উচিত এই ঘটনাটি আল্লাহ নবীর কাছে যখন পেশ করা হলো আল্লাহ নবী এই সমস্যাটি একটি সমাধান পেশ করেছেন তিনি তখন বললেন লাম যেহেতু এই মেয়েটি ওই ছেলেটিকে পছন্দ করছে ভালোবাসছে তখন এর আর কোনো সুন্দর সমাধান হতে পারে না সবচেয়ে ভালো সমাধান হল বিবাহটি অর্থাৎ যদিও ছেলেটি অসচ্ছল তারপরেও এই মেয়েটিকে অসচ্ছল ছেলেটির কাছে বিবাহ দেওয়াটাই উত্তম হবে যেহেতু মেয়েটি তাকেই চায় এখান থেকে আমরা যে বিষয়টি দেখলাম যে এখানে এটি মেয়েটি ওই অসচ্ছল ছেলেটির সাথে যে কোনো প্রেমালাভ করেছে অথবা কোনো ডেটিং চেটিং করেছে এরকম কোনো বর্ণনা এখানে নেই বরং এই মেয়েটির ওই ছেলের প্রতি আকর্ষণ অনুভব করছে বেশি কাজেই আল্লাহনবী সেই আকর্ষণ অনুভব করেছেন এবং বলেছেন সেটাকে তোমরা পরিপূর্ণতা রূপ দাও তাহলে এই হাদিসটি আমাদের কাছে খুব সুন্দর একটি উদাহরণ যে উদাহরণে বলা হয় যে যখন কোনো ছেলে কিংবা মেয়ে এবং তাদের বিবাহের সময় হয়েছে এই সময় যদি ছেলে মেয়েটিকে মেয়েটি ছেলেটির প্রতি আকর্ষণ অনুভব করে তখন অভিভাবকদের এবং পরিবারের দায়িত্ব হলো। তাদের এই চাহিদাকে প্রাধান্য দেয়া এই চাহিদাকে যদি প্রাধান্য দেয়া হয় এটাই হবে উত্তম তবে আবারও আমরা বলতে চাই এটা ওই প্রেম ভালোবাসার প্রাধান্য দেয়া নয় যে প্রেম ভালোবাসাটি বিবাহের আগে কলেজে ইউনিভার্সিটিতে পড়ার সময় পথে পথে ঘুরেছে পার্কে পার্কে ঘুরেছে এই জাতীয় অপবিত্র প্রেম ভালোবাসার কথা বলা হয়নি এখানে ওই প্রেমের কথা বলা হয়েছে যে অনিচ্ছায় কোনো নর কোনো নারীর প্রতি যখন আকর্ষণ অনুভব করে কোনো নারী যখন নরের প্রতি আকর্ষণ অনুভব করে সেটাকে যেন মূল্যায়ন করা হয় সেটা সে এই হাদিসটিতে দেওয়া হয়েছে এখানে খুব সতর্কতা অবলম্বন করা দরকার এই আলোচনা থেকে কেউ যেন এটা প্রমাণ করার চেষ্টা না করে যে আমরা ছুটিয়ে প্রেম করব তারপরে আমাদের পরিবার বাধ্য হয়ে সেটাকে মূল্যায়ন করতে বাধ্য হবে এটা নয় এই জাতীয় ছুটিয়ে প্রেম করা এটা ইসলামের দৃষ্টিতে ছুটিয়ে প্রেম রাস্তা ঘাটে বিভিন্ন পার্কে ইত্যাদিতে ঘোরাঘুরি করা এবং ভালোবাসা ময় কথা ফোন কিংবা মোবাইলে আলাপ করা ফেসবুকে চ্যাটিং করা এই জাতীয় যেই কাজগুলো আছে সেটাকে ইসলাম অন্যায় মনে করে সেটাকে ইসলাম হারাম মনে করে আর যারা গুণার কাজে লিপ্ত অপবিত্র নরের জন্য অপবিত্র নারী অপবিত্র নারীর জন্য অপবিত্র নর কারণ কেউ যদি বিবাহের আগে এরকম কারোর সাথে ছুটিয়ে প্রেম করে কোনো কারণে তার সাথে যদি বিবাহ না হয় তখন এই নর যে নারীকে বিবাহ করবে অথবা এই নারী যে নরকে বিবাহ করবে তার সাথে তো এক ধরনের বিশ্বাসঘাতকতা করা হলো তার জীবনের একটি অন্ধকারচ্ছন্ন একটি অধ্যায়কে সে লুকিয়ে রাখবে এটা অসততা এজন্য এরকম এইরকম কোনো প্রেমের কোনো বৈধতা নেই এরকম কোন প্রেমের গ্রহণযোগ্যতা ইসলামে নেই আমরা এই জটিল বিষয়টিকে আরও বিস্তারিত আলোচনা করব এই পর্যায়ে আমাদেরকে একটু ছোট্ট বিরতি নিতে হচ্ছে বিরতির পরে ইনশাল্লাহ আমরা আবারও ফিরে আসবো আশা করি এই গুরুত্বপূর্ণ এবং জটিল বিষয়টির আলোচনার পরের অংশটুকু আপনাদেরকে শুনতে হবে আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ অবরাকাত श्लिष्ट कि आलोचित होलुमुलर आन, आन शुरोन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 সকল ক্ষেত্রে আমি সংগ্রাম করছি করতে পুনঃ সম্প্রচার সকাল সাড়ে সাতটায় বাংলাদেশে বাংলায় বিমান সত্যবাদিতা উত্তম চরিত্র सम्प्रीति और भलोबासा आदर्श ममिन ए सम्पर्क प्रिय नबी मुहम्मद रसुल्लाह सलामर शिक्षा समूह की मुस्लिम जानते हुए देखा प्रोग्राम चल्लिस हदीस ग्रंथर धारा दर्शम चल्लिस हादिस আমরা আবারও ফিরে আসলাম আশা করছি আপনারা আমাদের সাথে আছেন আমরা আলোচনা করছিলাম যে ইসলামের দৃষ্টি থেকে রোমান্টিক লাভ ভালোবাসা জীবনের গুরুত্বপূর্ণ একটি রং যেটা আল্লাহ আমাদের জীবনে সৃষ্টি করেছেন সেটা হলো প্রেম ভালোবাসা এবং অন্য ভাষায় সেটাকে আমরা রোমান্টিক লাভ বলে থাকি আমরা এ কোথাও আলোচনা করছিলাম যে রোমান্টিক লাভ যখন অনিচ্ছায় প্রাকৃতিকভাবে কোনো নর নারীর মধ্যে সৃষ্টি হয়ে যায় তখন সেটাকে পরিপূর্ণতা লাভ দেওয়াটাই হচ্ছে উত্তম সমাধান আল্লাহ নবী সেটাই আমাদেরকে শিক্ষা দিয়েছেন লাম যখন পারস্পরিক একজন একজনকে ভালোবাসে তখন সেটা সুন্দর সমাধান হতে পারে বিবাহ তবে এখানে মনে রাখতে হবে যে এই প্রেমকে কৃত্রিমভাবে যারা সৃষ্টি করে তখন সেটা পবিত্রতা বোধ সেখানে থাকবে না সেটা পরিচ্ছন্ন কোনো প্রেম হিসেবে শরীয়তের দৃষ্টিতে আখ্যায়িত করা যাবে না হ্যাঁ কোনো নর কোনো নারীর প্রতি যদি আকর্ষণ অনুভব করে অভিভাবকরা যদি সেটা জানে তাদের পারস্পরিক বন্ধন দেওয়ার জন্য চেষ্টা করাটাই হচ্ছে তাদের দায়িত্ব যেমন আমরা দেখি হজরত আবু বকেরদ্দি আল্লাহ তালাহুর যুগে তিনি রাস্তা দিয়ে যাচ্ছিলেন তখন দেখলেন একটি ঘরের ভিতর থেকে কিছু কবিতার আবৃত্তি শোনা যাচ্ছে তখন তিনি একটু থমকে দাঁড়ালেন এবং কান লাগিয়ে শুনলেন যে কি কবিতা আবৃত্তি হচ্ছে তখন একটি মেয়ে সে এরকম আবৃত্তি করছিল ও হাই টু হু মিনিয়ান অর্থাৎ প্রেমময় কবিতা পড়ছে যে আমি তাকে আমার ছোট কাল থেকে বাল্যকাল থেকে কৈশোর থেকেই আমি তাকে ভালোবাসছি যখন আমার শরীর থেকে তাগা কিংবা সুতোটিও খোলা হয়নি আরবদের অবদের ছিল ছোট বাচ্চাদের গলায় তোমার এগুলো লাগিয়ে দিত আর বড় হলে সেগুলো খুলে নিত বলছে যখন তোমারগুলো কাটা হয়নি তার আগে থেকে আমি তাকে পছন্দ করি তার প্রতি আমি টান অনুভব করি এরকম কবিতা সে আবৃত্ত করছিল তখন হজরত আবু মকত দরজায় নক করলেন দরজা খুলল মেটিকে জিজ্ঞাসা করলো যে তুমি কে তুমি কি স্বাধীন আপনি এটা ছেড়ে দেন এটা আমি এমনি আবৃত্তি করছিলাম কিন্তু হজরত আবুকর তিনি জাতির অভিভাবক উম্মার অভিভাবক প্রতিটি নর এবং নারীর অভিভাবক তখন এই মেয়েটির মনে। যে আকুতি কবিতার ভিতর দিয়ে বের হচ্ছিল তখন তাকে জিজ্ঞাসা করলো কার ব্যাপারে তুমি কবিতা আবৃত্তি করছিলে তখন অনেক জোড়া জোড়ি চাপা পরে মেয়েটি বলল যে মোহাম্মদ ইবনুল কাসিম ইবনে জাফর ইবনে আবি তদেব মোহাম্মদ ইবনে আল কাসিম ইবনে জাফর ইবনে আবি তদেব একটি যুবক তার জন্য আমি এটা আবৃত্তি করছিলাম তখন হজরত আবু বকরদ্দি আল্লাহ তালু সব কিছু ব্যবস্থা করলেন এবং এই মেয়েটিকে মোহাম্মদ ইবনুল কাসিমকে ডেকে তার কাছে এই মেয়েটির আবেগের কথা তাকে জানালেন এবং এই আবেগের কথা জানিয়ে তাকে বিবাহের প্রস্তাব দিলেন এবং দুজনকে বিবাহ বন্ধনে আবদ্ধ করলেন তাহলে এখানে আমরা এই ঘটনাতে আমরা মোহাম্মদ ইবনুল কাসিমের কোনো আবেগের কথা জানতাম না অথবা সে এই মেয়েটির সাথে প্রেমময় কোনো সম্পর্ক সৃষ্টি করেছে এটা আমরা জানি না কিন্তু এই মেয়েটি ওই ছেলেটির প্রতি খুব আকর্ষণ অনুভব করছিল এতটুকু আমরা জানি আর এটাকে পরিপূর্ণতা দেওয়ার জন্য হজরত আবু বকর একজন অভিভাবক হিসেবে কাজ করেছেন তাহলে এই ঘটনাটি আমাদেরকে যে শিক্ষাটুকু দেয় সেটা হলো এই যে যখন কারোর মধ্যে কারোর টান অনুভব করে এবং সেটাকে তারা অবৈধ কোনো ব্যবহারের দিকে না যায় সরিয়া আইন লঙ্ঘন করে কোনো কাজ না করে তখন অভিভাবক যারা আছে তারা তাদের এই পবিত্র অনুভূতিটাকে কাজে লাগানোর চেষ্টা করা দরকার যদি এটা সম্ভব হয় একইভাবে হজরত আলীর কাজ করেছেন কখনো প্রাকৃতিক ভাবে কারোর প্রতি কারো যদি টান কিংবা মমতা সৃষ্টি আমরা অনুভব করি তখন সেটাকে মূল্যায়ন করা দরকার এবং সেটাকে যেন আমরা বিবাহ বন্ধনের মাধ্যমে সুন্দর দিই যেটা আল্লাহনবী শিক্ষা লাম ইউরোতে হাবি নামে সুন্নিকা পারস্পরিক ভালোবাসা যখন কারো সৃষ্টি হয় তখন সেটাকে সুন্দর সমাধান আর কিছু হতে পারে না বিবাহ ছাড়া একইভাবে আমরা আরেকজন উমাইয়া খেলাফতের সময় একজন বাদবুই একজন বেদুইন সে খলিফার বাড়ির সামনে এসে বসে আছে এবং সে বলছে আনা লাখ আমি হলাম একজন প্রেমিক তখন ওখানে যারা গার্ড ছিল আমিরুল মমিনিনকে গিয়ে অর্থাৎ খলিফা গিয়ে খবর দিল বলল যে একজন লোক বেদুইন লোক আপনার দরজার সামনে বসে আছে এবং সে বলছে আনা আশেখ আমি প্রেমিক তখন খলিফা তাকে ভিতরে আসার সুযোগ দিল এবং তার সাথে কথা বললো সে বলতে চাইলো যে আমার চাচা তো বোনকে আমি খুব পছন্দ করি কিন্তু আমার চাচা তাকে আমার কাছে বিবাহ দিচ্ছেন না আমি সেই বিষয়টি আপনাকে জানাতে আসছি আমি তাকে খুবই ভালোবাসি খলিফা ব্যবস্থা নিলেন সেই যুগের খলিফারা শুধু রাষ্ট্র পরিচালনা করতেন না এমনকি ছোটো ছোট বিষয়গুলোতেও তারা অভিভাবকের ভূমিকা পালন করতেন ওই মেয়েটির বাবাকে ডেকে আনলে জিজ্ঞাসা করলেন কি ব্যাপার তখন সেই বাবা বলল যে আমি তাকে বিবাহ দিতে চাচ্ছি না এই জন্য যে তার মা ছিল অন্য বংশের এরকম বংশের মেয়েদের থেকে যে ছেলেটা আসে এবং তার যে বর্ণ হয় সেটা একটা আইভ হিসেবে একটা দোষ হিসেবে আমাদের বংশে পরিচিত সেই কারণে আমি তাকে তার কাছে বিবাহ দিতে চাই কিন্তু খলিফা বললেন যে না তুমি তাকে তার কাছে দাও কারণ এই ছেলেটি ওই মেয়েটিরকে খুব ভালোবাসে এবং ভালোবাসার কারণে সে খুব ছটফট করছে এবং প্রয়োজনে তুমি তার মোহরকে ডাবল করে দাও একটি হচ্ছে তার মেয়ের মোহর হিসেবে নিয়ম অনুযায়ী সরিয়ার নিয়ম অনুযায়ী আর দ্বিতীয় যেটা অংশ হবে সেটা হলো তার এই দোষটিকে ঢাকা দেওয়ার জন্য যেমন দশ হাজার দেড়হাম তার মোহর হয় তুমি তার জন্য বিশ হাজার দেড়হাম দাও বিশ হাজার দেড়হামের বিনিময়ে খলিফা তাদের মধ্যে বিবাহের ব্যবস্থা করে দিলেন এবং অতিরিক্ত এই পয়সা যে মোহর দিতে হচ্ছে এটা খলিফার তিনি তার জন্য ব্যবস্থা করে দিলেন এখানে আমরা দেখি যে হজরত আবু বকর হজরত আলীর দিয়াল্লা তালহর যুগের একটি ঘটনা এবং খলিফার যুগের আরেকটি ঘটনা এই তিনটি ঘটনা থেকে আমরা এই কথা প্রমাণ করতে চেষ্টা করছি যে প্রকৃতগতভাবে ন্যাচারালি যখন কোনো ছেলে কোনো মেয়ের প্রতি আকর্ষণ অনুভব করে অথবা কোনো মেয়ে কোনো ছেলের প্রতি ভালোবাসার সৃষ্টি হয় তখন সেটাকে অগ্রাহ্য না করে এবং সেটাকে বিবাহে দেয়ার মাধ্যমে পরিপূর্ণতা দেওয়ার জন্য চেষ্টা করা দরকার রোমান্টিক ভালোবাসার ব্যাপারে আমরা দেখতে পাই একজন আল্লা নবী যুগে একটি বাদী ছিল একটি দাসী এই বোরয়েরা তিনি দাসী থাকা অবস্থায় তাকে বিবাহ দেওয়া হয় মুঘ ইস্তামক একজন ব্যক্তির সাথে যখন তার আজাদ হয়ে যায় ইসলামের দৃষ্টিতে নিয়ম হল কোন বাদী দাসী দাসত্ব অবস্থায় যখন কোনো বিবাহ করে এবং ওই দাসত্বকে থেকে মুক্তি পেলে ওই বিবাহের ব্যাপারে তার মতামত থাকতে পারে সে ইচ্ছা ওই বিবাহটা কন্টিনিউ করতে পারে অব্যাহত রাখতে পারে অথবা সেই বিবাহটাকে সে বিচ্ছেদ করতে পারে যখন তিনি স্বাধীন হয়ে গেলেন মুগিসকে ত্যাগ করা সিদ্ধান্ত নিলেন এটা তার রাইট এটা তার অধিকার কিন্তু মুগিস তাকে খুবই ভালোবাসত খুবই ভালোবাসত রাস্তায় রাস্তায় পিছনে তিনি ছুটছেন আর তাকে বিবাহ করার জন্য অনুরোধ করছেন আল্লাহ নবীও মুগিসের পক্ষে সুপারিশ করলেন তখন বোর অত্যন্ত বুদ্ধিমতী নারী ছিল তিনি রাসুল আল্লাহকে জিজ্ঞাসা করলেন ইয়া রসুল এটা কি আপনার নির্দেশ না এটা আপনার সুপারিশ নির্দেশ হলে তো আপনি রাসুল হিসেবে এটা মানতে আমি বাধ্য আর যদি এটা সুপারিশ হয় তাহলে সেখানে আমার স্বাধীনতা আছে আমার এখতেয়ার আছে আল্লাহ নবী এই কথা শুনে উত্তরে বললেন এটা আমার নির্দেশ নয় তবে এটা আমি তোমাকে সুপারিশ করছি যে মুগিস তোমাকে এত ভালোবাসে তার ভালোবাসাকে তুমি মূল্য দাও তাকে যেন তুমি বিবাহ বন্ধনে আবদ্ধ করো আল্লাহ নবী হজরত আব্বাসকে ডেকে বললেন দেখো কি আশ্চর্য মুগিস কত ভালোবাসে তার ভালোবাসার কত চূড়ান্ত রূপ কিন্তু এই মহিলাটি তাকে কত অপছন্দ করে দুটি রূপ একটি ভালোবাসা আর একটি হচ্ছে অপছন্দ পছন্দ এবং অপছন্দের এই বৈপরীত্য দেখে তুমি কি আশ্চর্য হও না কি আশ্চর্যের ব্যাপার কিন্তু তিনি আল্লা নবীর এই সুপারিশকে গ্রহণ করেনি তিনি তার অধিকারকে তিনি বাস্তবায়ন করেছেন এ এত এত পাগল প্রেমিক ছিল রাস্তায় রাস্তায় ঘুরছে আর কাঁদছে অজরে কাঁদছিল আর বুড়াইরা পাওয়ার জন্য সে পথে পথে ঘুরছিল তো এখানে আমরা যেই জিনিসটি দেখতে পাই যে মুগিজ যেহেতু ভালোবাসে আল্লাহ নবী এই ভালোবাসার মর্যাদা দেওয়ার জন্য সুপারিশ করেছে তবে এটাকে নির্দেশ কিংবা বাধ্যতামূলক করে দেয়নি বরং এটাকে সুপারিশ করেছে যাতে ভালোবাসাটি নষ্ট হয়ে না যায় এবং ভালোবাসাটি একটা যেন পায় সুপ্রিয় দর্শক আমরা এই ঘটনাগুলোকে পর্যালোচনা করে যে জিনিসটি আমাদের কাছে আসে সেটা হলো আজকের সমাজেও এরকম ভালোবাসা সৃষ্টি হয় পবিত্র পর্যায়ে যে ভালোবাসা সৃষ্টি হয় এবং যেখানে কোনো কৃত্রিমতার অবকাশ নেই সে পর্যায়ে যে ভালোবাসা ভালোবাসাটি সৃষ্টি হয় সেটাকে মূল্যায়ন করা দরকার এবং সেটাকে বিবাহের মাধ্যমে পরিপূর্ণতা দেয়া দরকার তবে আজকাল সমাজে যে কৃত্রিমভাবে ভালোবাসাকে চাষ করা হচ্ছে সেটা ঘৃণীত এবং সেটা পরিত্যাজ্য সেটাকে পরিত্যাগ করা দরকার সেটা ইমানের দাবির বিপরীত আজকে আমরা এই পর্যন্তই আগামী পর্বে আমরা রোমান্টিক ভালোবাসা আমাদের সমাজে যেভাবে লালিত পালিত হচ্ছে এবং সেটাকে যেভাবে প্রসারিত করার চেষ্টা করা হচ্ছে এবং সমাজে অপবিত্রতা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে সেই ব্যাপারে ইনশাল্লাহ আগামী পর্বে আমরা আলোচনা করার চেষ্টা করবো आशा करब आगामी पर्वे अपन सकले जे जेखने थकून सुस्थान भलो आगामी पर्व आबारो देखा शेष कर মানবতার পথ প্রদর্শক আলফর আনুল করিম কি ওসিরাত করেছে মানব জাতির জন্য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 ध्याट पुन सम्प्रचार दोपुर साढ़े बारोटाय बांगलेशे बीस टी बांगल्